রমাদান উপলক্ষ্যে রডোভস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত এই অডিও উপমহাদেশের বিখ্যাত আলিম মুফতি মাহমদ শাফি উসমানী রাহিমাহ বিখ্যাত তাফসির গ্রন্থ মা আরিফুল কোরআনের অডিও ভার্শন এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা যেমনটা বলেছেন আল্লা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহুমা আন্দাজ আল্লাহ কুরআনা রবি কলবি হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত আজকের আলোচনা পবিত্র কোরআনের একশো পাঁচ নম্বর সুরা ফিল শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ুল আল্লাহর নামে আপনি কি দেখেননি আপনা রব হাতি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্ত নসাদ করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল অতপর তিনি তাদেরকে চাবানো ঘাসের মতো করে দেন আপনি কি জানেন না আপনার রব হাতিবাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন এই প্রশ্নের উদ্দেশ্য ঘটনার এরপর সেই বর্ণিত হয়েছে। তিনি কি তাদের ধ্বংসস্তূপে পরিণত করা চক্রান্ত নস্বাদ করে দেননি এই প্রশ্নের উদ্দেশ্য ঘটনার সত্যতা প্রমাণ করা তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি এই পাখিগুলো তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল অতঃপর আল্লাহ তাদেরকে চিবাণু ঘাসের মতো দলিত করে দেন সার কথা এই যে যারা আল্লা নিরাবলীর অবমাননা করে তাদের এই ধরনের শাস্তি থেকে নিশ্চিন্ত থাকা উচিত নয় দুনিয়াতেই শাস্তি এসে যেতে পারে যেমন এসেছে হাতি বাহিনীর উপর আর তাছাড়া পরকালের শাস্তি তো অবধারিতই এসুরায় হাতিবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে তারা কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে হাতি বাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল আল্লাহ তালা নগণ্য পাখির মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিন্ন করে তাদের কুমতলবকে ধুলোয় মিশিয়ে দেন মক্কা মোকার সাল্ল আলী জন্মের বছর হাতি বাহিনীর এই ঘটনা সংঘটিত হয়েছিল কিছু বর্ণনা দ্বারাও এটি সমর্থিত এবং এটাই প্রসিদ্ধ উক্তি মুহাদ্দিসকন এই ঘটনাকে রসুল্লাহ সাল্লু আলী উয়াশ্লামের এক প্রকার মোজিজার হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু মজিজা নবুয় দাবির সাথে নবীর সমর্থনে প্রকাশ করা হয় নবুয়ত দাবির আগে বরং নবীর জন্মেরও আগে আল্লাহ তালা মাঝে মাঝে দুনিয়াতে এমন ঘটনা নিদর্শন প্রকাশ করেন যা অলৌকিকতায় মৌচিসের মতো হয়ে থাকে এই ধরনের নিদর্শনগুলোকে মুহাদ্দিস্তের পরিভাষায় বলা হয় আর হাসাদ রাহাসের অর্থ ভিত্তি ও ভূমিকা এসব নিদর্শন নবীর নবুয়ত প্রমাণের ভিত্তি ও ভূমিকা হয় বিধায় এগুলোকে আরহাসাদ বলা হয়ে থাকে নবী করিম সাল্লাহু আলহামের নবুয়ত এমনকি জন্মের আগে এই ধরনের কয়েক প্রকার আর হাসাত প্রকাশ পেয়েছে হাতিবাহিনীকে আসমানি আজাব দ্বারা প্রতিহত করাও এসবের অন্যতম এবার জেনে নেওয়া যাক হাতিবাহিনীর সেই ঘটনা সম্পর্কে এ সম্পর্কে হাদিসবিদ ও ইতিহাসবিদ কাসিরের ভাষ্য হচ্ছে আরবের ইয়েমেন প্রদেশ তখন মুশ্রিক হেমিয়ারি রাজাদের অধীনে ছিল তাদের সর্বশেষ রাজা ছিল জুনওয়াজ সে সময় খ্রিস্টান সম্প্রদায় ছিল সত্য ধর্মের অনুসারী রাজা জু তাদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছিল সে একটি দীর্ঘ ও প্রশস্ত গর্ত খনন করে তাতে আগুন চালায় অতপর যত খ্রিস্টান প্রত্যলিকতার বিরুদ্ধে এক আল্লাহর ইবাদত করত তাদেরকে সেই গর্তে নিক্ষেপ করে জানিয়ে দেয় এভাবে নির্যাতিতদের সংখ্যা ছিল বিশ হাজারের কাছাকাছি এই গর্তের কথাই সুরাবুরুজে আসহাবুল উহদুদ নামে ব্যক্ত হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তি কোন রকমে অত্যাচারীদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তারা সিরিয়ার রোমান শাসকের দরবারে চেয়ে খ্রিস্টানদের প্রতি রাজা জুন আওয়াসের লোমহর্ষক অত্যাচারের কাহিনী বর্ণনা করে রোমান শাসক ইয়েমেনে নিকটবর্তী আবিসিনিয়ার খ্রিস্টান সম্রাটের কাছে এর প্রতিশোধ গ্রহণের জন্য চিঠি পাঠান তিনি তার বিরাট সৈন্যবাহিনী দুই সেনানায়ক আরবাত ও আব্রাহার নেতৃত্বে রাজা জু আওয়াসের মোকাবেলায় পাঠিয়ে দিলেন আবিস্তিনিয়ার সেনাবাহিনী ইয়েমেনের উপর ছাপিয়ে পড়ল এবং সমগ্র ইয়েমেনকে হেমিয়ারিদের কবল থেকে মুক্ত করল রাজা জু নওয়াজ পালিয়ে যায় এবং পরে সমুদ্রে ডুবে মারা যায় এভাবে আরবাত ও আব্রাহার মাধ্যমে ইয়েমেন আবিসিনিয়া সম্রাটে দখলে এল এরপর আরবাত ও আব্রাহার মধ্যে ক্ষমতার লড়াই হল এবং আরবাদ নিহত হল আবিসিনিয়ার সম্রাট বিজয়ী আব্রাহাকে ইয়েমেনের শাসক নিযুক্ত করলেন ইয়েমেন জয় করার পর আব্রাহার ইচ্ছা হল যে সে সেখানে এমন একটা বিশাল সুরম্য গির্জা নির্মাণ করবে যে যা নজির পৃথিবীতে নেই এতে তার লক্ষ্য ছিল এই যে ইয়েমেনের আরব বাসিন্দারা প্রতি বছর হজ করার জন্য মক্কায় গিয়ে বায়তুল্লার তাওয়াফ করে তারা এই গির্জার মাহাত্ম ও চাকমকে অভিভূত হয়ে বায়তুল্লার পরিবর্তে এই গির্জায় আসবে এই ধারণার বশবর্তী হয়ে সে এক বিরাট সুরম্য গির্জা নির্মাণ করলো। নিচে দাঁড়িয়ে কেউ এই গির্জার উচ্চতা পরিমাপ করতে পারত না সোনা রূপা ও মূল্যবান হীরা জহরত দ্বারা এই কারুকার্য করার পর সে ঘোষণা করল এখন থেকে ইয়েমেন থেকে বাসিন্দা জন্য কাবায় যেতে পারবে না এর পরিবর্তে তারা এই গির্জায় ইবাদত করবে আরবে যদিও পত্তলিকতার জোর বেশি ছিল কিন্তু দিন এ ইব্রাহিম এবং কাবার মাহাত্ম ও মহব্বত তাদের অন্তরে প্রবল ছিল তাই আদনান কাহতান ও কোরাইশ উপজাতিদের মধ্যে এই ঘোষণার ফলে ক্ষোভ ও অসন্তোষ তীব্র হয়ে উঠল সে মতে তাদের কেউ রাত্রির অন্ধকারে ঢাকা দিয়ে গির্জায় প্রবেশ করে প্রস্রাব পায়খানা করে দিল কোনো কোন বর্ণনা আছে যে তাদের এক যাযাবর কোত্র নিজেদের প্রয়োজনে গির্জার কাছে আগুন জ্বালিয়েছিল সেই আগুন গির্জায় লেগে যায় এবং গির্জার অনেক ক্ষতি হয় আব্রাহাকে সংবাদ দেওয়া হল যে জনৈক কোরাইশি এই দুষ্কর্ম করেছে তখন সে ক্রোধে অগ্নিসমা হয়ে শপথ করল আমি ক্রয়েশের কাবাঘর নিশ্চিন্ন না করে শান্ত হব না অতপর সে প্রস্তুতি শুরু করল এবং কাছে অনুমতি প্রার্থনা সম্রাট দিলেন না, বরং তার মাহমুদ নামক খ্যাতনামা হাতিটিকেও আব্রাহার সাহায্যার্থে পাঠিয়ে দিলেন কোনো বর্ণনায় আছে যে এই হাতিটি এমন বিশাল ছিল যে এর সমতুল্য সচরাচর দেখা যেত না এছাড়া আরও আটটি হাতি এই বাহিনীর জন্য সম্রাটের পক্ষ থেকে পাঠানো হয়েছিল এতসব হাতি পাঠানোর উদ্দেশ্য ছিল কাবাঘর ধ্বংস করার কাজে হাতি ব্যবহার করা পরিকল্পনা ছিল এই যে কাবাঘরের স্তম্ভে লোহার মজবুত ও লম্বা শেকল বেঁধে দেয়া হবে অতপর সেসব শেকল হাতির গলায় বেঁধে দেয়া হবে ফলে সমগ্র কাবাঘর মাটিতে ধসে পড়বে না আউজবিল্লা আরবে এই আক্রমণের সংবাদ ছড়িয়ে পড়লে সমগ্র আরব মোকাবেলা করার জন্য তৈরি হয়ে গেল ইয়েমিনী আরবদের মধ্যে জুনকার নামক এক ব্যক্তির নেতৃত্বে আরবরা আবরাহার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো কিন্তু আল্লা তাল ইচ্ছা ছিল আবরাহার পরাজয় ও লাঞ্ছনা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষণীয় বিষয়রূপে তুলে ধরা তাই আরবরা যুদ্ধে সফল হতে পারল না আবরাহা তাদেরকে পরাজিত করে জুনকারকে বন্দী করল এরপর সে সামনে অগ্রসর হয়ে খাসাম গোত্রের কাছে উপনীত হলে গোত্র সর্দার নুফাইলি বেন হাবিব তার মোকাবেলায় অবতীর্ণ হলো। কিন্তু আব্রাহার লস্কর তাকেও পরাজিত ও বন্দী করলো। আব্রাহান উফাইলকে হত্যা না করে পথ প্রদর্শক কাজে নিয়োজিত করল অতঃপর এই সেনাবাহিনী তায়েফের নিকটবর্তী হলে সেখানকার সাকিফ কোত্র আবরাহাকে বাধা দিল না কারণ তারা আগে দুটি যুদ্ধে আব্রাহার বিজয় ও আরবদের পরাজয়ের ঘটনা সম্পর্কে জানত তারা আব্রাহার সাথে সাক্ষাৎ করে এই মর্মে এক শান্তি চুক্তিও সম্পাদন করল যে তারা আব্রাহার সামনে প্রতিরোধ সৃষ্টি করবে না যদি তায়েফে নির্মিত তাদের লাত নামক মূর্তির মন্দির অক্ষত থাকে উপরন্তু তারা পথ প্রদর্শনের জন্য তাদের সর্দার আবু রিগালকেও আব্রাহ সঙ্গে দিয়ে দেয় আব্রাহা এতে সম্মত হয়ে আবু রিগালকে সাথে নিয়ে মক্কার অদূরে মাগমাস নামক স্থানে পৌঁছে গেল সেখানে কোরাইশ কত উট চড়ানোর জায়গা ছিল আব্রাহা সর্বপ্রথম সেখানে হামলা চালিয়ে সমস্ত উঠ বন্দি করে নিয়ে নিল এতে রসুল করিম সালের দাদা আব্দুল এখান থেকে আবরাহা বিশেষ দূত মারফত শহরে কাছে বলে পাঠাল যে আমরা সাথে যুদ্ধ করতে চাই না আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে গাবাঘর ধ্বংস করা এই লক্ষ্য অর্জনে বাধা না দিলে কুরাইশদের কোন ক্ষতি করা হবে না বিশেষ দূত হানাদা এই বার্তা নিয়ে মক্কায় প্রবেশ করলে সবাই তাকে প্রধান কুরাইশ নেতা আবদুল মুতালিবের ঠিকানা বলে দিল হানাতা তার সাথে আলাপ আলোচনা করে আব্রাহার বার্তা পৌঁছে দিল এভিনহিমাহুল্লার বর্ণনা মতে আবদুল মুতালিব প্রত্যুত্তরে বলেছিলেন আমরাও আব্রাহার মোকাবিলায় যুদ্ধে হবার আশা রাখি না মোকাবেলা করার যথেষ্ট শক্তিও আমাদের নেই তবে এ কথা বলে দিচ্ছি যে এটা আল্লাহর ঘর তার খলিল ইব্রাহিম আলহ্লামের হাতে নির্মিত আল্লাহ আল্লাহতালা নিজেই এর সংরক্ষণের জিম্মাদার করতে আল্লাহ করুক দেখুক আল্লাহ কি করেন হানাতা বলল তাহলে আপনি আমার সাথে বললাম আমি আব্রাহার সাথে আপনার করে দেব। আব্রাহা আব্দুল মুক্তি সৌম্য চেহারা দেখে সিংহাসন ছেড়ে নিচে বসল এবং আব্দুল মুতালিবকে সাথে বসাল অতঃপর দোভাষীর মাধ্যমে আগমনের উদ্দেশ্য জিজ্ঞাসা করল আব্দুল মুতালিব বললেন আমার প্রয়োজন এতটুকুই যে আমার কিছু উঠ আপনার সৈন্যরা নিয়ে এসেছে সেগুলো ছেড়ে দিন আব্রাহা বলল আমি যখন প্রথম আপনাকে দেখলাম তখন আমার মনে আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত হয়েছিল কিন্তু আপনার কথাবার্তা শুনে তা সম্পূর্ণই বিনষ্ট হয়ে গেছে আপনি আমার কাছে কেবল দুইশু উঠের কথাই বলছেন আপনি কি জানেন না যে আমি আপনাদের কাবা তথা আপনাদের দিন ধর্মকে ধ্বংস করতে এসেছি আপনি এ সম্পর্কে কোনো কথাই বললেন না আশ্চর্যে বিষয় বটে আব্দুল মোতালিব জবাব দিলেন উটের মালিক আমি তাই উটের কথাই চিন্তা করেছি আমি কাবা ঘরের মালিক নই এর মালিক একজন মহান সত্তা তিনি জানেন তার এই ঘরকে কিভাবে রক্ষা করতে হবে আব্রাহা বলল আপনার আল্লাহ একে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না আব্দুল মোত্তালিব বললেন তাহলে আপনি যা ইচ্ছা করুন কোনো কোনো বর্ণনায় আছে যে আব্দুল মুতালিবের সাথে আরও কয়েকজন কোরাইশ নেতা আব্রাহার দরবারে গিয়েছিলেন তারা আব্রাহার কাছে এই প্রস্তাব রাখলেন যে আপনি আল্লাহর ঘরে হস্তক্ষেপ না করলে আমরা উপত্যকার এক তৃতীয়াংশ ফসল আপনাকে খারাজ হিসেবে দিব কিন্তু আব্রাহা এই প্রস্তাব মানতে সম্মত হল না আব্দুল মোতালিক তার উট নিয়ে শহরে ফিরে এলেন অতপর তিনি বায়তুল্লার চৌকার ধরে দু আয় মশকুল হলেন কুরয়েশ করতে বহু লোকজন তার দু আয় শরিক হল তারা বলল হে আল্লাহ আব্রাহার পীরায়ের বাহিনীর মোকাবিলা করার সাধ্য আমাদের নেই আপনি আপনার ঘরের হেফাজতের ব্যবস্থা করুন কাকতি মিনতি সহকারে দোয়া করার পর আব্দুল সঙ্গী সাথীদেরকে নিয়ে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে পড়লেন তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে আব্রাহার বাহিনীর উপর আল্লাহর গজব পতিত হবে ভোরবেলায় আব্রাহা কাবাঘর আক্রমণের প্রস্তুতি নিল এবং মাহমুদ নামক প্রধান হাতিটিকে আগে চলার ব্যবস্থা করল বন্দী নুফাইলি বেন হাবিব সামনে গিয়ে হাতির কান ধরে বিড় বিড় বলতে লাগল তুই যেখান থেকে এসেছিস সেখানেই নিরাপদে চলে যা কেননা তুই এখন আল্লাহর সংরক্ষিত শহরে আছিস এরপর সে হাতির কান ছেড়ে দিল হাতি এ কথা শুনেই বসে পড়ল চালকরা আপ্রাণ চেষ্টা করে তাকে উঠাতে চাইল কিন্তু সে নিজের জায়গা থেকে এক বিন্দুও সরল না বড় বড় লোহার রড দ্বারা বেঁচানো হল নাকের ভিতরে লোহার শিখ ঢুকিয়ে দেয়া হল কিন্তু কিছুতেই কিছু হল না হাতিটি দাঁড়াল না তখন তারা ইয়েমেনের দিকে ফিরিয়ে দিতে চাইল সে তৎক্ষণাৎ উঠে পড়ল এরপর সিরিয়ার দিকে চালাতে চাইলে চলতে লাগল এরপর পূর্ব দিকেও কিছু দূর চলল এসব দিকে চালানোর পর যখন আবার মক্কার দিকে চালানো হলো তখন আবার আগের মতো বসে পড়ল এখানে তো আল্লাহর কুত্রতের এই প্রদর্শন চলছিলই অপরদিকে সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে এক ধরনের পাখি সারিবদ্ধভাবে উড়ে আসতে দেখা গেল এগুলোর প্রত্যেকটির কাছে ছিল ছোলা অথবা মসুরে সমান তিনটি করে পাথর একটি ঠোটে ও দুই পায়ে দুটি ওয়াকিদি রহেমাহুল্লা বর্ণনা করেন পাখিগুলো অদ্ভুত ধরনের ছিল যা আগে কখনো দেখা যায়নি দেখতে দেখতে সেগুলো আব্রাহার বাহিনীর উপর ছেঁয়ে ফেলল এবং বাহিনীর উপর পাথর নিক্ষেপ করতে লাগল প্রত্যেকটি পাথর সেই কাজ করল যা বন্দুকের গুলিও করতে পারে না পাথর যে ব্যক্তির উপর পড়ত তাকে এ পার উপর ছিদ্র করে মাটিতে মিশে যেত এই আজাব দেখে সব হাতি ছুটাছুটি করে পালিয়ে গেল একটি মাত্র হাতি ময়দানে ছিল যা পাথরের আঘাতে নিহত হলো। বাহিনীর সব মানুষ অবশ্য সেখানে প্রাণ হারায়নি বরং তারা বিভিন্ন দিকে পালিয়ে গেল এবং পথের মধ্যে পরে মৃত্যু মুখে পতিত হল আব্রাহাকে কঠোর শাস্তি দেওয়া উদ্দেশ্য ছিল তাই সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেনি কিন্তু তার দেহে মারাত্মক বিষ সংক্রমিত হয়েছিল রাজধানী সানাহায় পৌঁছানোর পর তার সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে মৃত্যুমুখে মুখে পতিত হয় আব্রাহ হাতি মাহমুদের সাথে দুজন চালক মক্কায় রয়ে গেল তারা অন্ধ ও বিকলাঙ্গ হয়ে গিয়েছিল মুহদিন বর্ণনা করেন যে হজরত আয় সাহুল্লাহ আনহা বলেছেন আমি এই দুইজন চালককে অন্ধ ও বিকলাঙ্গ অবস্থায় দেখেছি হজরত আয় সারদুল্লাহ আনহার বোন আসমা বিন আবুবকর রাজিয়াল আনহা বলেন আমি এই বিকলাঙ্গ ও অন্ধ দুজনকে ভিক্ষা করতে দেখেছি হাতিবাহিনীর এই ঘটনা সম্পর্কেই আলোচ্য সুরায় রসুল্লা সাল্ল আলীহাসাল্লামকে লক্ষ্য করে বলা হয়েছে এখানে আলামতাওরা আপনি কি দেখেননি বলা হয়েছে অথচ এটা রসুল্লাহ সাল্ল আলীসাল্লামের জন্মের কিছুদিন কার আগের ঘটনা কাজেই দেখার কোনো প্রশ্নই উঠে না কিন্তু যে ঘটনা এমনভাবে নিশ্চিত যে তা ব্যাপকভাবে প্রত্যক্ষ করা হয়েছে সেই ঘটনার জ্ঞানকেও দেখা বলে ব্যক্ত করা হয় এটা যেন চাক্ষুষ ঘটনা এক পর্যায়ে দেখাও প্রমাণিত আছে যেমন আগে উল্লেখ করা হয়েছে যে অর্থাৎ আয়েশা রেদেল্লাহ আনহা ও আসমা রদ আনহা দুজন হাতিচালককে অন্ধ ও রূপে ভিক্ষা করতে দেখেছিলেন তয়রন আবাবিল এখানে আবাবিল শব্দটি বহু অর্থ পাখির ছাঁক কোনো বিশেষ প্রাণীর নাম নয় এই পাখি আকারে কবুতর অপেক্ষা সামান্য ছোট ছিল কিন্তু এ জাতীয় পাখি আগে কখনো দেখা যায়নি মিন বিহিজা রতিমিন আগুনে আগুনেপুরে যে পাথর হয় সেই পাথরকে সিজিল বলা হয়ে থাকে এতে ইঙ্গিত রয়েছে যে পাথরেরও নিজস্ব কোনো শক্তি ছিল না কিন্তু আল্লাহর কুদ্রতে সেগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করেছিল ফাজা আলহম কা আসফের অর্থ ভুসি পুশি নিজেই ছিন্নবিচ্ছিন্ন তৃণ তার ওপর যদি কোনো জন্তু সেটিকে চিবায় তখন এই তৃণ আর তৃণ থাকে না পাথরের আঘাতে আব্রাহার সেনাবাহিনীর এই অবস্থাই হয়েছিল হাতি বাহিনীর এই অভূতপূর্ণ ঘটনা সমগ্র আরবের অন্তরে কুরাইসদের মাহাত্ম বাড়িয়ে দিল এখন সবাই স্বীকার করতে লাগল যে তারা আসলেই আল্লাহ ভক্ত। তাদের পক্ষ থেকে আল্লাহ স্বয়ং তাদের শত্রুকে ধ্বংস করে দিয়েছেন এই মাহাত্মের প্রভাবেই কোরাইশা বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেত এবং পথের মধ্যে কেউ তাদের কোন ক্ষতি করত না অথচ তখন সাধারণের জন্য দেশ সফর করা ছিল জীবন বিপন্ন করার নামান্তর পরবর্তী সুরা কোরাইশে তাদের এই সফরের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করার দাওয়াত দেওয়া হয়েছে সুরা ফিলের সংক্ষিপ্ততা সির এখানে শেষ ফেসবুক পেজ ডব ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া ইউটিউব চ্যানেল ডব্লু ডুটিউব wwwfacebookcom কম অথবা রেইন চ্যানেল মিডিয়া অর্গ 2015